ইন্নদুলিল্লাহ ইন আহামদুলিল্লাহ সালামাল রাসুল্লিল্লা আমরা কালকে যেখানে শেষ করছিলাম সেখান থেকে ইনশাল্লাহ শুরু করব। তবে ছোট্ট একটা প্রাসঙ্গিক কথা বলব এর সাথে কালকে আমরা শুরু করছিলাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা যে যখন সাক্ষ আমরা যখন সাক্ষ্য দেই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ প্রিত রাসুল এবং বান্দা আমরা যখন শাহাদা তানি বা দুইটা শাহাদার দ্বিতীয়টাতে বলি ওয়াসাদাম হামাদান আব্দ রাসুলু এই কথাটা মানে এই কথাটা আসলে কি মিন করি বা কি কি অব কি কী সাক্ষ্য আমরা দিচ্ছি আসলে বা কি কী অব্লিগেশন আসে আমাদের উপর যে আমরা এই মেন করতেছি এই মেন করতেছি এই মেন করতেছি আমরা জাস্ট প্যারোটিং করবো না আমরা আগেই বলছি যে আমরা অর্থগুলো বুঝব বুঝে সাক্ষ্য দেব এবং সেটা মিন করব তো আমরা গতদিন যে পয়েন্টে ছিলাম শেষ করছি যেটা দিয়ে যে মোহাম্মদ সাল সাল্লাম তার মেসেজ বা তার তাকে যা ই করা হয়েছে তাকে যা তা তার কাছে যে ওয়াহি পাঠানো হয়েছে বা তাকে যে মিশন দেওয়া হয়েছে সেই মিশনের যা জানানো ছিল তা উনি আমাদের কারেক্টলি কমপ্লিটলি এবং ক্লিয়ারলি জানাই গেছেন তিনটা সি বলছিলাম আমি সেখান থেকে একটা মূলনীতি বলছিলাম আমি যেটা যে দিনের ব্যাপারে আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু করতে গেলে পাঁচটা জায়গার একটা জায়গায় থাকতে হবে অবশ্যই আর যদি না থাকে সেটা আমরা করব না এখানে প্রাসঙ্গিক কথাগুলো যদিও পরে হয়তো আমরা কোনো দিন বেদাত নিয়ে আলাদা কথা বলবো এই মুহুর্তে আমরা তো আসলে ক্রিড যেটাকে বলি বা আকিদা যেটাকে বলি বা বিশ্বাস যেটাকে বলি সেটাকে আমরা ঠিক করার চেষ্টা করতেছি বা সেটাকে প্রপার করার চেষ্টা করতেছি আমরা হয়তো শুরুতেই বলছি বা আবারও বলা দরকার যে আকিদার পয়েন্টগুলো কিন্তু সব ওয়াহির থেকে আসতে এখানে কোন কোনোরকম ফিলোসফি কোনোরকম এক্সপ্লেনেশান কোনোরকম বুজুর্গি রকম স্কলারলি অপিনিয়ন এগুলো চলবে না সমস্ত জিনিসগুলো আসতে হবে আসতে হবে ওয়াহির থেকে তো এটার উপরে আমরা আলোচ আলোচনা করব পরে আঁকিদের নিয়ে অনেক আলোচনা হবে ইনশাল্লাহ কারণ এটাই মেইন জিনিস এটা এটাকে ঠিক না করলে এটা হচ্ছে আমরা যে রিচুয়ালসগুলো নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত করি জাকাত দেই এগুলো হচ্ছে আউটওয়ার্ডলি জিনিসগুলো মানে কি বলবো এটা যে হার্ডওয়্যারের সাথে আপনি তুলনা করেন একটা ডিভাইসের হার্ডওয়্যারের সাথে তুলনা করতে পারেন এগুলো যে আমরা দাঁড়িয়ে রাখি আমরা টুপি পড়ি আমরা উঠা বসা করি নামাজ পড়ি আর সফটওয়্যারটা হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে যেটা আকিদা যেটা বিশ্বাস যেটা সেট অফ যেটা ওইটা যদি ঠিক না হয় আমাদের এ কোনো কাজে লাগবে না আমাদের প্রচেষ্টা আমাদের কষ্ট একদম গোল্লায় যাবে ড্রেনে যাবে সুতরাং আমরা এটাকে দিয়ে আমরা ঠিক করবো ইনশাআল্লাহ বা এটাকে প্রায়োরিটি দিয়েই আমরা আগাচ্ছি বা আগাবো এটা নিয়ে স্পেন্ডিং টাইম আপনি জানেন যে সুলসাল সাল্লাম তেরো বৎসর মক্কার জীবনে মানুষকে দাওয়াত দিচ্ছেন সেই একটা সেন্টেন্সের দিকে বা এই তহিদ যেটাকে আমরা বলি তহিদ কথাটা আমরা সবাই জানি হয়তো আমরা এটা নিয়ে পরে আবার আলোচনা করবো ডিটেলস একটু টাচ করে যাই তহিদ কথাটা মানে হচ্ছে যে এই যা কিছু এক্সিস্ট করে সব থেকে আলাদা করে আল্লাহ আল্লাহর আল্লাহকে আলাদা করা এবং আলাদা করে আল্লাহ ইবাদত করা তহেদের মূল মন্ত্র হচ্ছে এটা তহিদ মানে আল্লাহর অদ্বিতীয়তা বা একত্ব আল্লাহ যে এক আল্লাহর মত আর কেউ না বা আল্লাহ আর কিছুর মতো নন সব থেকে আলাদা এই এই ব্যাপারগুলো হচ্ছে তহিদের মানে ফিল্ড বা তহেদের উপজীব্য যদি আমরা বলি বা তহেদের বর্ণনাতে আসবে এই জিনিসগুলো এবং আমি আগেই বলছি যে সারা ইসলাম ওয়াট ইসলাম ই জাওয়ালে ভট যদি আপনাকে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলবেন যে এক সেন্টেন্সে বলল লাইলা এক শব্দে বললে তহিদ কোরআন কোরআন মজিদ কোরআনুল করিম যাই বলি আমরা এটা আমরা আস্তে আস্তে ইসলামী পরিভাষাগুলো ব্যবহার করার চেষ্টা করব। আমরা আমাদের দেশে সাধারণত আমরা কোরআন শরীফ বলি আমরা চেষ্টা করব শরীফ কথাটা কোরআনে পঁচপান্নটা ফিফটি ফাইভ নেমস আছে কোরআনের নিজের নিজেই নিজেকে কোরআনের ভিতরে পঁচপান্নটা নাম আসছে ডিফরেন্ট ডিফারেন্ট জায়গায় কিন্তু কথা শরীফ আসে নাই এগুলো হচ্ছে ইন্ডোপাক সাবকন্টিনেন্ট অথবা শিয়াদের কাছ থেকে বা ইরানিদের কাছ থেকে ছোঁয়াছি কিছু জিনিস আসছে আমরা চেষ্টা করবো যদি আমরা নামাজ বলি তোকে বলতে পারেন কাউকে বোঝানোর জন্য কমিউনিকেট করার জন্য কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করব নামাজ নামাজের সালা বলতে মানে প্রপার ইটা বলার চেষ্টা করবো আছে খোদা হাফিজ আমরা বলি বা আমাদের দেশে বলি এটা ইরানিয়ানদের কাছ থেকে আসছে শিয়াদের থেকে আসে বা পারস্য দেশ থেকে আসছে এটা আসলে মিনিংটা খুব ভালো কিছু না এবং এটা জরশ্রিয়া নিষেধ মানে ওদের কাছে ওদের ওদের টার্ম এটা সো অগ্নি অগ্নি উপাশক ছিল তারা ওদের টার্ম তো আমরা চেষ্টা করব খোদা না বলে আল্লাহ বলতে আল্লাহ বলতে অথবা এরকম আর কি আরও অনেক জিনিস আছে যেটাকে আমরা আস্তে আস্তে শুধরায় ফেলবো এই টার্মিনোলজিগুলো আস্তে আস্তে আমাদের জীবনে নিয়ে আসবো যেমন ধরেন হজরত আলী না বলে আমরা বলব আলী রানহ আপনাদের খেয়াল করছেন আমরা হজরত আলী বা হজরত আবকর এরকম করে কথা বলি না এগুলা ইসলামের টার্ম না এগুলা অন্য মানে ভুল পথে আসছে আমাদের টার্মিনোলজির ভিতরে আমরা আস্তে আস্তে এগুলোকে বর্জ্য পরিষ্কার করার মতো করে পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ তো ঠিক আছে আমি যেটা বলতেছিলাম যে ইবাদতের জন্য আল্লাহ নৈকট্য লাভের জন্য কোনো কিছু করতে হলে সেটা পাঁচটা জায়গায় একটাতে থাকতে হবে আপনারা মনে আছে কিনা জানেন একজন বোন আমাকে বললেন আমার সাথে কথা হলো যিনি আমাদের এই গ্রুপে আছেন যে আসলে আমার আর্চ করা উচিত সবাইকে যে তারা যেন একটু নোট রাখেন এটা সত্যি কথা এই এটা তো ওয়ান্স ইন এ লাইফ আমি বলবো বা আপনি শুনবেন আপনার আমি জানি না মানে এইরকম একটা খুটে খুটে বা একটু একটু করে আগে যাওয়া ইঞ্চ বাই ইঞ্চ কথা বলার আরটা সুযোগ আমার লাইফে হবে বলে আমি দেখি না আপনাদের সাথে আমার কমন লাইফে হবে বলে দেখি না ইন্ডিভিজুয়ালি আপনাদের লাইফে কখন হবে কি না আল্লাহ জানেন সুতরাং এখানে আপনারা চাইলে একটু নোট রাখতে পারেন কালকে যেরকম বললাম যে পাঁচটা জায়গায় একটা জায়গায় থাকতে হবে যদি আমরা এবারও জ্ঞান করে কিছু করতে চাই আজকে আজকে ইনশাল্লাহ আজ আজকের এই আলোচনার ভিতরে ঠিক প্রাসঙ্গিক না তবে আনুষঙ্গিক বলতে পারি যে ওইটার সাথেই যুক্ত একটা জিনিস বলবো আমি এটা মনে রাখতে চেষ্টা করতে পারেন এটা হচ্ছে একটা ফর্মুলা যে এবাদতের ব্যাপারে এমন কিছুই করা যাবে না এবাদত মনে করি আল্লাহ নৈকট্য লাভ করার জন্য আল্লাহ আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায় জান্নাতের আশায় এমন কিছুই করা যাবে না যেটা স্পেসিফিক্যালি দলিল নাই যেটা অর্থাৎ যেটা আল্লাহ করতে বলেন নাই যেটা রাসোল করতে বলেন নাই যেটা রাসোল নিজে করেন নাই যেটা রাসোল নিজে নীরবে অনুমোদন দেন নাই এবং যেটা সাহাবেরা ঐক্যমত্তের ভিত্তিতে করেন নাই এমন কিছুই করা যাবে না তাহলে দেখা যাচ্ছে এবাদতের জিনিসগুলা কম হবে খুব আর অসংখ্য জিনিস হবে যেগুলা এবাদত না এবাদতের ব্যাপারে আমরা খুব কেয়ারফুল থাকব কারণ এবাদতের জিনিসগুলা যেটা এবাদত না সেটা করার থেকে কিন্তু সমস্ত গোনা পাপ এবং জাহান্নামি হওয়ার রাস্তা খুলে যায় সুতরাং ধরেন ফর এক্সাম্পল আমার কোন একটা মূর্তিকে পূজা করা উচিত না এটা এবাদত না কিন্তু আমি মনে করলাম যে এটা খুব ভালো জিনিস এইভাবে আর কি জিনিসগুলো শেরক বলেন কুফর বলেন বেদাত বলেন এগুলো কিন্তু অনেক সময়ই দেখা যাবে যে যেটা এবাদত না ওটাকে এবাদত জ্ঞান করার থেকে আসে খুবই কেয়ারফুল থাকবো আমরা এটা ব্যাপারে যে স্পেসিফিকলি আমি মানে স্পেসিফিক্যালি আমি স্পেসিফিক্যালি আমি নিশ্চিত হব যে এটা আল্লাহ রসুল করছে যেভাবে যেইভাবে বললাম যে পাঁচটা জায়গায় আছে সেখান আছে আসে বা এটার দলিল আছে তবে আমি এটা করব কেউ আমাকে মন কিছু বললে করব না সবাই বেলাটা রাত্রে এক একটা আয়াতে এক একটা সরি এক এক রাখাতে দশবার কুলহওয়াল্লাহ বা একশোবার কুলহওয়াল্লা পড়ে বা অনেক রকমের ফর্মুলা আছে এগুলো করে এবার আপনি দেখবেন এগুলো কোনো দলিল নেই সুতরাং আমি এটা করব না নামাজে দাঁড়ানোর পরে যে আমরা নিয়োগ করি না হয়তো আপনি দেখবেন এটা কোনো দলিল না সুতরাং আমি এটা না মানে ব্যাপারে বিশেষ করে কেয়ারফুল থাকব ফর্মুলার হাফ বলছি আমি যে এবারতের ব্যাপারে কিছুই করা যাবে না এক্সেপ্ট যেটা আছে আর মোয়ামেলার যেটাকে বলি অর্থাৎ দৈনন্দিন জীবনে আমি পানি খাচ্ছি আমি চেয়ারে বসতেছি আমি কাপড় পরতেছি আমি গাড়ি চালাচ্ছি আমি ফ্যান ফ্যানের নিচে বসতেছি আমি গড়ি পরতেছি এগুলোকে বলে জিনিস আর কি সিক্রেট এটা মানে যদি এভাবে ইসলামের নাই তারপরে আমি বলতেছি যে বা যেগুলো দৈনন্দিন দৈনন্দিন জীবনে করি আমরা উঠে চড়তেন আমি গাড়িতে চড়ি উনি জোব্বা পড়তেন আমি পায়জামা পাঞ্জাবে পড়ি উনি আরেকটা কিছু উনি খেজুর খাইতেন আমি ভাত খাই বা অ্যান্ড সোন এগুলো হলো মোহাম্মল জীবনের জিনিস সব কিছু করা যাবে এক্সেপ্ট স্পেসিফিক্যালি জানিসিদ্ধ ইসলামের শরীয়তে জান বা আল্লাহ বা আল্লাহ যা নিষেধ করছেন তাছাড়া সব কিছু করা যাবে একটা উদাহরণ দেয় আমি তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে পুরুষদের কথা বলি পুরুষরা পুরুষদের কাপড় কি কাপড় পরবে সুন কাপড় বলতে কিছু নাই সুন্না কাপড় বলতে মানে কোনো একটা একটা আউটফিট আর কি পাঞ্জাবি হোক জোব্বা হোক আওয়ামী স্যুট হোক ওভারকোট হোক লুং মানে এরকম কোনো ডিফারেন্ট কিছু নাই। যেটা আছে সেটা হচ্ছে কতগুলো গাইডলাইন দেওয়া আছে এই গাইডলাইনের ভিতরে থাকতে হবে তো এখানে দেখেন আমি যে গাইডলাইনগুলো বলবো যেগুলো করা যাবে না বলবো অল্প কিছু জিনিস করা যাবে না তার বাইরে দেখবেন কোটি কোটি কম্বিনেশান উন্মুক্ত ওই যে বললাম মোহামে মহামলার ব্যাপারে সব কিছু করা যাবে এক্সেপ্ট যা নিষিদ্ধ আর ইবাদতের ব্যাপারে কিছুই করা যাবে না এক্সেপ্ট যার দলিল আসে যা করতে বলছে না আল্লাহবাল্লা রসু করতে বলছে ইসলাম দিকটা করতে বলছে সেটা ছাড়া তো আমি একটু উদাহরণ দিচ্ছি পুরুষের কাপড়ের ব্যাপার দিয়ে আমি উদাহরণ দিচ্ছি পুরুষের কাপড়ের নিষিদ্ধ জিনিসগুলো কী কী এক নম্বর হচ্ছে সেথ্রো সৈত্রু বলতে কতটুকু যেটা যার সতর আমাদের সতর যেটুকু পুরুষদের নভীর থেকে হাটু পর্যন্ত এটা চিত্র হতে পারবে না চিত্র হতে পারবে না অর্থাৎ দেখা যেতে পারবে না এটার সাথে যেটা আসবে অটোমেটিক্যালি যেটা আসবে যে শুধু দেখা না এটা যেন টাইট ফিট না হয় যাদের শেপ বোঝা না যায় পুরুষেরও পর্দা আসে বাট পর্দার প্রাইটেরিটা আলাদা শেপ যেন বোঝানো যায় অর্থাৎ এটা লুজ হইতে হবে কতটুকু অন্তত সতর্টুকু লুজ হতে হবে শতটুকু হচ্ছে নাভিদ থেকে নিয়ে ফাঁটো পড়বে গেল একটা সিচ রইতে পারবে দুই নম্বর হচ্ছে বিধর্মীদের কাপড় হতে পারবে না আপনাকে দেখে যেন বিধর্মী না মনে হয় এটা এটা একটা টাইম এর জিনিস স্পেস টাইমের ভ্যারিয়েবল বলতে পারেন আপনি যেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে একটা সময় এখন থেকে দেড়শো বছর আগে প্যান্ট পরাটা কিন্তু হারাম ছিল এবং রাইটলিস্টও হারাম ছিল কারণ প্যান্ট পড়তোই বিধর্মীরা দেখলেই আপনাকে বিধর্মী মনে হইত কিন্তু দুর্ভাগ্যবশত কোন একজন ইজিপশিয়ান শেখ উনি সামথিং শেষের দিকে আর কি শেষের দিকে ছিলেন যেটাকে আমরা ঊনবিংশ শতাব্দী বলি ওটা শেষের দিকে উনি এটা জায়স করে দেন এবং তারপরে আস্তে আস্তে আস্তে আমরা ট্রাউজার সারা দুনিয়ার মুসলমানরা ট্রাউজার পরে সুতরাং এখন আর এটাকে হারাম বলা যাবে না কারণ ওই ক্রাইটেরিয়াটা পড়তেছে না দেখেই আমাকে বিধর্মী বলতে পারেন না আপনি কিন্তু ধুতি ধরেন এখন এখন যদি আমাদের সিলেটের গ্রামের বাজারে যদি আমি একটা লোককে দেখি যে খুঁই বেচতেছে এবং সে ধুতি পরে আসছে আমি তাকে হিন্দুই ধরবো আমি তাকে কখনোই মুসলমান ভাবব না সুতরাং ধুতি পরাটা এখন ওই শ্রেণীর নিষিদ্ধ জিনিস হবে তাহলে প্রথমে কি বললাম শীত্রু পরা যাবে না অবয়ব বোঝা যায় বা ওই মানে আপনার ইটা বোঝা যায় সেপ বোঝা যায় এরকম জিনিস পরা যাবে না বিশেষ করে সতর যা যেটুকু মেয়েদের জন্য যেটুকু ছেলেদের জন্য যেটুকু আলাদা আলাদা তো এটা করা যাবে না এটা নিষেধ এক নম্বর দুই নম্বর বললাম কি দেখে বিধর্মী মনে হবে এমন কাপড় পরা নিষেধ সে যার জন্য যেটা হবে মেয়েদের জন্য একটা হতে পারে ছেলেদের জন্য একটা হতে পারে তার কপালে সিটিতে সিটুর দিয়ে হাঁটে এটা তার জন্য হবে এই ক্রাইটেরিয়াতে তাকে বিধ্রহী মনে করবে দুইটা বললাম তিন নম্বর ক্রাইটেরিয়া বলতে সিল্ক পরতে পারবে না পুরুষ মুসলিম পুরুষ সিল্ক পরতে পারবে না চার নম্বর হচ্ছে সে সোনার অনেক সময় দেখছেন রাজা বাচ্চারা হয়তো সোনার সুতা দিয়ে বোনা কাপড় পরে অথবা সোনা পরে সোনা পড়তে পারবে না মুসলিম পুরুষরা পড়তে রং পড়তে গেল সেই রংটাকে জাফরান যেটা আমরা বলি বৌদ্ধরা বৌদ্ধ ভিক্ষুরা যেটা পরে জাফরান রং গেরুয়া রং যেটাকে বলি সেটা থেকে নিয়ে লাল পর্যন্ত এই যে একটা রেঞ্জ আছে আস্তে আস্তে আস্তে আস্তে দিকে যাবে এবং লাল এই এই পুরা রেঞ্জটা এক কালার পরতে পারবে না স্ট্রাইপ বা মিক্স হলে পড়তে পারবে ধরেন ওটা সেটা সাদা বা ওটা কালো মিক্স আছে বা স্ট্রাইপ আছে পড়তে পারবে কিন্তু এক কালার পড়তে পারবে আর ছয় নম্বর হচ্ছে মেয়েদের কাপড় পরতে পড়তে পারবে না ছেলেরা ক্রস জেন্ডার যেটা বলি আমরা মানে ক্রস জেন্ডার ড্রেসিং বলি আমরা এই বলি যেটা এখন ট্রেন্স মানে ওই ওয়েস্টে একটা বিকৃতি একটা আর কি ছেলেরা মেয়েদের কাপড় পরতে মজা পায় মেয়েরা ছেলেদের কাপড় পরতে মজা পায় ক্রস জেন্ডার ড্রেসিং বা ক্রস ড্রেসিং বলে এই এই ছয়টা ক্রাইটেরিয়া বললাম এই ছয়টার বাইরে এক কোটি রকমের জিনিস পাবেন যেটা পড়তে পারবেন আপনি বা এক কোটি না কোটি কোটি জিনিস পাবেন যেমন ধরেন সোনাটা বাদ দিয়ে আর যদি কোনো মেটালিক কাজ থাকে যদি ধরেন কোনো মেটাল অন্য কোনো মেটাল থাকে বাই চান্স যদি থাকে ধরেন সেটা কোনো সমস্যা নেই সিল্ক ছাড়া পৃথিবীতে এক কোটি ধরনের বুনন আছে টেট্রন আছে টিসি আছে পলিস্টার আছে কটন আছে আর কত নাম নাম নেই মানে কত রকমের নাম আছে সব সব যায় শুধুমাত্র একটা ছাড়া সিল্ক ছাড়া টেক্সচার যদি আমি ধরি বা গুণনটা যদি আমি চিন্তা করি তারপরে রঙের ব্যাপারে তো বললামই যে রঙের আপনার ওইটুকু রেঞ্জ ছাড়া আপনি সবুজ পরেন কালো পরেন সাদা পড়েন নীল পরেন কোনো সমস্যা নেই মানে দেখতে সামাজিক ভাবে কেমন লাগবে এটা আরেকটা ইস্যু কিন্তু ইসলামের কোনো নিষেধ নেই আপনি জিন্স পরেন আপনি কটন পরেন আপনি গ্যাভার্ডেন পরেন কোনো সমস্যা নেই তো এইভাবে আমরা এটা শিখলাম এবং এটা আমরা মনে রাখবো এটা খুব ইম্পর্টেন্ট একটা এই উসুল বলে মূলনীতি বলে যে ইবাদতের ব্যাপারে কিছুই করা যাবে না যা স্পেসিফিক্যালি করতে বলা হয়েছে বা আদেশ দেওয়া হয়েছে অথবা অনুমোদন দেওয়া হয়েছে তাছাড়া আর মোয়ামিলাতের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে সব কিছু করা যাবে স্পেসিফিক্যালি যা নিষেধ করছেন সেটা ছাড়া ধরেন এই জিনিসগুলো খুব অল্প হবে ধরেন ড্রিঙ্কস এই অ্যালকোহল এবং এই এই বেস যেটা মাদকদ্রব্য বলে এছাড়া কত কম্বিনেশনের ড্রিঙ্ক ড্রিঙ্ক আছে আপনি কিউি জুস খান আপনি অ্যাপলের জুস খান আপনি শরবত খান ট্যাঙ্ক খান মানে শরবত খান চা খান এই সব শুধুমাত্র এক ছোট রেঞ্জ জিনিস ছাড়া এইভাবে আপনি দেখবেন যে অধিকাংশ জিনিস যায়জ খাওয়ার ব্যাপারে দেখবেন সব কিছুই যায়জ মাত্র তিন চার জিনিস জিনিস করা ঘাতে গোনা কয়েকটা জিনিস নিষেধ করা ঠিক আছে আমরা আবার ফিরে আসি তাহলে ব্যাপারে আমরা যখন বলব যে ওয়াসাদ মোহাম্মদান আব্দ রাসেলো আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি কি বলি আমরা একটা হচ্ছে উনি চোজেন ফ্রম অ্যামং দ্য মেন পয়েন্ট ওই থেকে তাকে বেছে নেওয়া হয়েছে দুই নাম্বার আমরা বলছি যে সকল মানুষের জন্য তিনি নবী হিসাবে আসতেন তিন নম্বর আমরা বলছিলাম যে উনি যে মিশনে আসছিলেন উনি ক্লিয়ারলি আমাদেরকে বলে দিয়ে গেছেন কারেক্টলি কমপ্লিটলি এবং ক্লিয়ারলি বলে দিয়েছেন তিনটা সি মনে রাখতে বইসি আমাদেরকে আচ্ছা আসেন আজকে তারপরের পয়েন্টে যাই আচ্ছা এটা যদি আপনি বোঝেন যে এই মিনিং কি যে আল্লাহ মিশন কমপ্লিট করে গেছেন এবং সব কিছু বলে গেছেন এবং আল্লাহ বলছেন যে আমাদের আমাদের জন্য কমপ্লিট করে গেছেন তাহলে আমাদের গ্রিক ফিলোসফি গ্রিকোরোমান সভ্যতা বা অন্য এইগুলো আমরা জাস্ট মানে হিস্ট্রি হিসাবে পড়তে পারি আর্কিওলজি অ্যান্থ্রোপোলজি আন্ডারে পড়তে পারি কিন্তু আমাদের এগুলো কোনো দরকার নেই কারণ আমাদের জীবন ব্যবস্থাটা আল্লাহ কমপ্লিট করে দিচ্ছেন আমরা যদি বুঝি এটা মিনিং কী হচ্ছে যে আমরা যখন বলি যে আসাদুয়ান্না মহম্মদ আবদুহ তখন আমরা এটাও বলি যে আল্লাহ হচ্ছেন সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না তাহলে তারপরে নবতের দায়িত্ব মানে দাবি যারা করবে সরি দাবি করবে যারা আমরা সবাইকে হোলসেল রিজেক্ট করবো এবং তারা এই বেত মুসলিম নামধারীও আছে যেমন কাদিয়ানিরা আছে বাহাইরা অবশ্য একদম ফ্রেঞ্জেজে মানে ওদেরকে শেয়ারাও মুসলমান মনে করে না বাট এই সমস্ত গোষ্ঠীতে দেখা যাচ্ছে গেছে যে তারা নবুয়তের ক্লেম করছে রসিস আসলামের পরে রাসুদ আসসালাম নিজে বলে গেছেন যে এরকম তিরিশটা ক্লেম আসবে আর কি মেজর ক্লেম আসবে যেমন ওনার মৃত্যুর পরপর মুসাইলামা কাজাব্বইল একজন এখানে তার যার এগেনস্টে ইয়ামার যুদ্ধ হয় অনেক মুসলিম মারা যান সেটাতে এবং তাকেও ই করা হয় তাকে পরাজিত করা হয় তো যাই হোক এখন হচ্ছে যে মানে আমরা বুঝবো যে এটা মানে হচ্ছে তিন শেষ তাহলে আর কখনো যদি কেউ আসে আমাদেরকে বলে যে নবতের দাবি করে আমরা অটোরেট রিজেক্ট করবো এটার মানে কোনো অবকাশ এটা হচ্ছে এখানে বলতেছেন এই ল্যাঙ্গুয়েজটা এরকম মোহাম্মদ নট অফ এনি ম্যান অ্যামং ইউ এটা বলার একটা বিশেষ কারণ আছে জায়দ বিন হারিসা যে পালক পুত্র ছিলেন রাসুলাম ইসলাম পালকপুত্রের পুত্রত্ব স্বীকার করে না মানে পাল পালসেন ঠিক আছে কিন্তু তার সে তার বাবার ছেলে এবং একজন মাও যদি একটা বাচ্চাকে পালেন সে আসলে মানে দুধ দুধমা ছাড়া নি দুধমার কথায় যাচ্ছি না জাস্ট দত্তক নেওয়া যেটাকে বলি আপনারা পালেন যেটা পালেন পোষেন একজন মা যদি কোনো একটা বাচ্চাকে পালেন ইসলামে তাহলে সে তার ছেলে হয়ে যায় না এই ছেলেটা যখন বড় হবে তখন তার সাথে তার পর্দা ওয়াজিব হবে এবং সে কোনোদিন ছেলে হয় না সে মানে পালা ঠিক আছে পাললেন দয়া করলেন সেটা ঠিক আছে তাকে তার বাপের নামেই করতে হবে এই আয়তে এই কথাটা বলা হচ্ছে যে মোহাম্মদ কারো বাবা না মানে কোনো ম্যান বলা হয়েছে কিন্তু ওমেন বলা হয়নি ম্যান বলার কারণেই হচ্ছে যে জায়দিন হালসের বাবা না উনি আর এটা এটা একটা ইঙ্গিত আর কি এখানে বাট হি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট অফ দ্য প্রফিটস কিন্তু উনি হচ্ছেন রসুল এবং নবীদের শেষ জন এটা হচ্ছে আমাদের একটা মানে আমাদের একটা বিশ্বাসের একটা অংশ যে যেখান থেকে আমরা আমরা মানে আমরা যখন সাদা উচ্চারণ করবো আসাম এই কথাগুলো মনে রাখবো যে আমরা এই সাক্ষ্যটাও দিচ্ছি সাথে সাথে এবং চিন্তা করে বুঝে দিব আমরা এখন যখন একবার আপনার সাক্ষ্য দিলেন তখন আপনার উপর কিছু দায় দায়িত্ব চলে আসে ঠিক যেভাবে আমরা যেকোনো কিছুতে যখন আমরা আমরা একটা কন্ট্রাক্টে যাই আমরা যখন বিয়ে করি ধরেন কথার কথা আমরা যখন বিয়ে করি তখন কি একটা আমাদের ওয়াইফের অনেক দায় দায়িত্ব আমাদের ঘাড়ে চলে আসে বা আমাদের উপর চলে আসে আমরা কাফের থাকলে আমি যখন অবিশ্বাসী ছিলাম মুসিক ছিলাম বা কাফের ছিলাম তারপরে আমি যখন করিমা পড়লাম বা আমি যখন শাহাদা উচ্চারণ করলাম করে যখন হলাম তখন অটোমেটিক্যালি আমার কিছু জিনিস চলে আসে রেসপন্সিবিলিটিস বা দায়িত্ব চলে আসে তার ভিতরে একটা হচ্ছে যে আল্লাহ আসলামকে আমরা পৃথিবীর যে কার হচ্ছে এবং অথবা যে কিছু যা যে কার হচ্ছে এবং যে কোনো কিছু বেশি কথাটা হচ্ছে যে এনিথিং অ্যান্ড এনি ওয়ান আমি বলতে গিয়ে বললাম এনিথিং মানে যে কার হচ্ছে বেশি ভালোবাসবো এবং এনিথিং মানে যে কোনো জিনিস ইচ্ছে বেশি এটা একটা ইমানের দাবি আপনি জানেন উমর একটা সাথে একটা ডায়ালগ রেসিস আছেন একটা হাদিস আছে উনি বলছিলেন যে আপনাকে ভালোবাসেন নিজের নিজের প্রাণের মতো করে ভালোবাসেন রসুল বললেন হয় নাই জুনিয়া সবকিছুতে ভালোবাসেন রসুল বললেন হয় নাই নিজের মতো মানে নিজের প্রাণ যে ভালোবাসেন তাও হয় তারপরে আমি যা সামান্য এটা তারপর যখন বললেন যে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে দুনিয়া সব বেশি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তখন হ্যাঁ এখন কারেক্ট পার্সপেকটিভে আসছে এখন কারেক্ট জায়গায় আসছে এটাতে আমরা আমি আমি বেশি কথা বলছি আজকে অন্য সাবজেক্টে আমরা বেশি আগাইতে পারলাম না আজকে শুধু শুধু আগানোরও কোনো দরকার নেই আমরা বইয়ের পর বই শেষ করলাম কোনো কিছু আমাদের ভিতরে ঢুকলো না ইমপ্লিমেন্ট করতে পারলাম না দরকার নেই এখানে আবারও এই আয়ারটা কোট করছেন আপনার জানেন এই আয়ারটা দেখে নেবেন আপনার সুরো তো আবার নম্বর আয়াত এটা খুব সিগনিফিক্যান্ট আয়াত যেখানে বলতেছেন যে আল্লাহ আটটা জিনিসের নাম একে একে বলতেছেন এই আটটা জিনিসের প্রতি ভালোবাসাটা আমাদের ইনহারেন্ট সবাই আমরা ভালোবাসি তারপরে আল্লাহ বলতেছেন যে সে ইফ ইউর ফাদার্স ইউর সানস ইউর ব্রাদার্স ইউর ওয়াইফস ইউর কিড্রড দ্য ওয়েলথ দ্যাট ইউ দ্য কমার্স ইন উইচ ইউ ফিয়ার দ্য ডুয়েলিং ইন ইউ ডেলাইট তাহলে বলেন কি বাবারা ছেলেরা ভাইয়েরা বউয়েরা নিকটাত্মীয়রা তারপরে যে সম্পদ আমরা আহরণ করি বা জমা করি সেটা যে কমার্স বা যে ব্যব ব্যবসাতে ডিক্লাইনের ভয় করি আমরা মানে এটা ওটা ক্ষতি হবে বা পড়ে যাবে বলে আমরা ভয় করি এবং যে ঘরে আমরা থাকি এই আটটা জিনিস প্রত্যেকটাকে মানে প্রত্যেকটা ভালোবাসা আল্লাহ আমাদের ভিতর দিয়ে দিস ইনহ্যারেন সহজাত কিন্তু যদি এর ভালোবাসা যদি আমাদের কাছে डियर اٹ টু ইউ দেন আল্লাহ এন্ড Messenger আল্লাহ এবং তাঁর রাসূলের চেয়ে যদি আমাদের কাছে প্রিয় হয় এন্ড স্ট্রাইভিং হার্ড এন্ড ফাইটিং ইন দ্য His cause এবং আল্লাহর পথে সংগ্রাম করা এবং যুদ্ধ করা প্রয়োজনে তার চেয়ে যদি এই এই আরটা আমাদের কাছে প্রিয় হয় অর্থাৎ আমরা যদি আল্লাহর চেয়ে বেশি আমাদের ঘরকে আমার ঘরকে ভালোবাসি তাহলে আল্লাহ বলেন কি আল্লাহ ব্রিংস about his decision, meaning, torment or punishment. Allah says to him that he will wait for his decision. He says to him that Allah guides not the people who are disobedient. Allah says to him that he will not be disobedient. I will tell you Just tell him that the Prophet said to him that the Prophet said to him that মানে নিশ্চিত করলে বা যেটাকে আমরা বলি প্রত্যয়ন করলে করা বলি যেটাকে অ্যাফরমেশন যেটাকে বলি যখন করি আমরা তারপরে আমাদের উপর যে দায় দায়িত্বগুলো বর্তায় তার একটা হচ্ছে রেশোলকে সব কিছু হচ্ছে মানে যে কারো চেয়ে এবং যে কোনো কিছু অথবা সব কিছুর বা সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে এটা একদিনে আসবে না এটা ওগুলো পিরিয়ড অফ টাইম আসবে আমরা তার সম্বন্ধে পড়বো তার সম্বন্ধে জানবো তবে আস্তে আস্তে আমাদের ভিতরে এই জিনিসটা গ্রো করবে একদিনে হবে না আমরা যাকে জানি না তাকে ভালোবাসতে পারি না তাই সমাজে জানবো আমরা তবে তাকে ভালোবাসতে পারবো ইনশাল্লাহ আর তাকে ভালোবাসার ই হচ্ছে তার দেখানো পথের উপর নিজেকে প্রতিষ্ঠা করা তাকে তার আমরা এখন মানে উনিটা লিভিং না আমাদের ভিতরে তাই তার ভালোবাসা কি খালি গান গাইলে হবে না মিলাত পড়লে হবে না এটা ভালোবাসা না ভালোবাসা হবে তার তার নির্দেশিত পথে নিজেকে প্রতিষ্ঠিত করা বা তার আদেশগুলাকে जीवने प्रतिष्ठित कर तब भलोबाशन से आज के शेषक दी सुभाम असलम वरहमतुल्लाबरक